لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك باصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل এটা অনেকেই জানে যেহেতু এই ঘটনাটি প্রসিদ্ধ হাতি হাতি বা হস্তি বাহিনীর ঘটনা সম্পর্কে এই জায়গায় আলোচনা হয়েছে তাই এই সুরার নামটা রাখা হয়েছে আপনি কি দেখেছেন آپ کی دیکھنی گٹنا رب হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন। আপনি কি দেখেন আপনার কি জানা নেই আল্লাহ বলছেন এরপরে তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করেননি ব্যর্থতায় পরিতন করেননি তা অনেক বড় করেছে অনেক বড় ষড়যন্ত্র আর তা হচ্ছে আল্লাহর ঘর ভেঙ্গে চুরমার করে দেওয়ার ভেঙ্গে চুরমার করে দিবে মাটির সাথে নিস্পেশিত করে দিবে এ চক্রান্ত করে তারা আসছিল মক্কার দিকে ধে আল্লাহ বলছেন আল্লাহ চক্রান্ত কি আল্লাহ ব্যর্থতায় পরিণত করেননি আর কি করলেন পাখি আবাবিল সাধারণত বলেন আবিধানিকরা আবাবিল মানে হচ্ছে তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাঠি পাখি একসাথে বুঝা গেল পাখি একসাথে কয়টা আছে আল্লাহ আলম জানে উপস্থিত সময় আমরা দেখতে পাই বিমান বাহিনী যখন যুদ্ধের জন্য দেখা যায় একসাথে কয়েকটা যায় এরকম কিরকম হ্যাঁ এরকম এরকম এরকম কোন তার আর আক্রমণ যখন করে ওই রকম যায় এটা হচ্ছে যুদ্ধের টেকনিক রবুলা আলমিন ওই হস্তিবাহিনীর বিরুদ্ধে যাকে পাখি বাহিনীর বিরুদ্ধে ওরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ পাপ আল্লাহ যা চায় তা করতে পারে কুন আল্লাহর হুকুম যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করেন তখন বলেন তুমি হয়ে যাও সাথে সাথে হয়ে যায় ইনি আল্লাহ এক হাজার কর্মী লাগে না দশ হাজার কর্মী লাগে না দশ লক্ষ কর্মী লাগে না এই সেই আসবাবপত্রের প্রয়োজন নেই আল্লাহ যখন চান কোনো কিছু করতে বলেন তুমি হয়ে যাও সাথে সাথে হয়ে যায় সুমান আল্লাহ আছেন এইসব পাখিরাকি করতে বলছেন তার তারা তাদের জিলের পুরা মাটির তৈরি পাথর তাদের উপর নিক্ষেপ করত। আল্লাহ এইসব ছোট ছোট পাখি হালকা হালকা ছোট বেশ বড় পাখি না ওটা স্পষ্ট হচ্ছে पक्षाइल की चंचुते निजे पाये पा तो पाये इसे छाटतरी ध्वस कर दिए এই বাহিনী শুভান ঘাসের মত ঘাস বলতে পশু যা খায় মাকুল মানে যেগুলো খা হয়ে গেছে হে যেগুলো পায়ুপতি বের হয় ওই আল্লাহ তাদেরকে করে দিয়েছেন বিজ্ঞানীরা বলেন আল্লাহ রসুন আলী ওয়াসাল্লাম যে বছর জন্ম গ্রহন করেছেন তার জন্মের কিছুদিন পূর্বে এ ঘটনা ঘটেছে সুবাহ আসা নবী করিম সাল ইসলামের আগমন উপলক্ষে বা আগমন সামনে রেখে রব আলমিন যেসব অলৌকিক ঘটনা বলি দেখিয়েছেন ওগুলিকে কি বলা হয় ইরহাস আর বহু বচন ইরহাস আর বলি আল্লাহ পাকের প্রকাশিত হয়েছে সেগুলি কি বলা হয় আমরা বলি মোরজিজা কি বলি ভাই মোরজিজা আর আল্লাহর বলিদের মাধ্যমে সাহাবে ক্রামদের মাধ্যমে তাবিন তবে তাবিন বা এরকম আল্লাহর কোন হুকুম ছাড়া এরকম ঘটনা যদি প্রকাশিত হয় তাহলে তাকে বলা হয় হয়ত আমরা মানি কিন্তু কেউ বুঝে না আমরা এর পূর্বে আলোচনা করেছি কারামত আর বলেছি কারামতুলিয়া এই হক ওলিদের কারামত কি হক কোরআন এবং সুন্নাহ দ্বারা অনেক প্রমাণিত রয়েছে কিন্তু হয়েছে বর্তমানে যারা থেকে ওইসব মিথ্যা দাবিদারদের করামতকে আমরা অস্বীকার করি কিন্তু বাস্তবে যেসব করামত সত্যিকারের কারামত ওকে আমরা কখনো অস্বীকার করি না কথা হচ্ছেন আচ্ছা আল্লাহ রসুন ইসলাম বা নবীদের মাধ্যমে যেসব যেসব অলৌকিক ঘটনা বলি প্রকাশিত হয়েছে অনেক সময় চ্যালেঞ্জের মোকাবেলা হয়েছে যেমন মুস আলহ ইসলামের ঘটনা আপনারা জানেন কারণ জাদুকরদেরকে জড় করলো আর মুসারি এক একদিকে আর তার অনেক অনেক জাদুকর একদিকে মুসার কাছে কিছুই আছে শুধু তার ওরা সব তাদের তেলিস তাদের যা কিছু আছে ওগুলো পেশ করলো রশি ছাড়লো বড় বড় অজগর সাপ হয়ে গেল যখন মানুষ এই অবস্থা থেকে তখন হাতকালি দিয়ে মুসা একদম ধ্বংস কিন্তু হবেন আল্লাহ তার হেফাজত করেছে বলেন তার ঘরে মুসার ইসলাম কে রব আলিন লালিত পালিত করেছেন তাই বল রাখে আল্লাহ মারে খে সত্যনামিথা আল্লাহ যদি চায় কাউকে বাঁচাতে কোন সৃষ্টি তাকে মারতে পারবে না আর যদি কাউকে আল্লাহ পাক মারতে চান কোন সৃষ্টি তাকে জীবিত রাখতে পারবে না। আল্লাহ ফিরাউন কে অবকাশ দিয়েছেন অথবা অবকাশ দেন কিন্তু যখন ধরবেন তখন ছাড়বেন না এটাই হচ্ছে আল্লাহর আল্লাহর নিদর্শন বিভিন্ন সময় মুসারিহাম তাদের এত সব সরপের সামনে আল্লাহর তিনি ছাড়লেন তার লাঠি লাঠি বড় সাপ হয়ে গেছে ভয়ের কিছু নেই তোমার ডান হাতে যা আছে তুমি তা ছাড়ো ওই সবকে গিলে সবগুলোকে গেছে গিলে ফেলবে তালকাফ মা সোনা ওরা যা করেছে ওটা হচ্ছে জাদুকরের ষড়যন্ত্র চা বা চক্রান্ত মাত্র কিছু করতে পারে না যে ব্যক্তি আল্লাহ জাতির উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট তাই আমাদের তবাক্কল যদি সত্যিকারের অর্থে আল্লাহর উপরে হয় তাল্লা আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না আমি বলি জাদুকর কিছু করতে পারবে না যদি আমাদের পক্ষে আল্লাহ থাকে সাহায্যে ছিলেন মুসারি ইসলামকে সাহায্য করেছেন স্বয়ং আল্লাহ তাই আমাদের সাহায্য কে আসবেন আল্লাহ আমাদের যদি ভরসা থাকে আল্লাহর জাতির উপর ওমাই এদ আল্লাহ হাসবু তাহলে আল্লাহ আমাদের সাহায্য থাকবেন এবং ছিলেন আর ইনসা বর্তমানে আছেন রহমতুল্লাহ থেকে সংক্ষিপ্তাকারে তার ঘটনা পেশ করছে ছিল से एक गिर ती उचू सुबह मक्का मुशर्रफा थे मुख फिर दीबे घर दिखे और घोषणा दिल তোমরা আর ওখানে যাও না ওই মক্কায় যাওয়ার প্রয়োজন নেই সনায়ে যে ঘর তৈরি করেছি এই ঘরের তোমরা হাজ করো বাইরে যাওয়ার প্রয়োজন নেই আচ্ছা বর্তমানে এরকম আবার নমরুদ শৈতান বাংলাদেশে আছে কিনা আপনি বলবেন কিরকম এরকম কেউ দেখলাম না আল্লাহর কাবার মতো না এখানে এরকম তো আর কোন ঘর তৈরি করতে আমরা দেখিনি আমরা বলবো হয়তো আপনি ঘর দেখেননি কিন্তু আকিদা এরকম আছে সে বলছে ওই ভন্ডু সে বলছে আমি আমাকে আমি বলি তখন আমার সামনে নিয়ে আসে আপনারা শুনেছেন এটা শুনেন নেই হ্যাঁ হবি হজ পর্যন্ত করেনি কিন্তু মানুষেরা তাকে অনেক লোক ওই যে আবরাহাল হাবেশি একটা কাফির ছিল নাসানি তার ষড়যন্ত্র ছিল কাবা মক্কায় মুিকে মানুষের মুখ ফিরিয়ে দেয়া তার তৈরি করা খারাপ পেল পর লোকজন খুবই রাগান্বিত হলেন এতদিন চলে আসছে মুশিক হলো তারা বুঝে এটা হচ্ছে আল্লাহর গর সুবাহ বলতে এমন কি কোন এক ব্যক্তি ওখানে গেছে ওই কনিসা আর গির্জার ভিতরে ঢুকে ওখানে পায়খানা করেছে পায়খানা করে পায়খানার দেয়ালে পায়খানা লাগিয়ে দিয়েছে দেয়ালে ওই ঘরে পায়খানা লাগিয়ে দিয়েছে কারণ এই ঘর তো আর কাবা না এই ঘর এই আবাহা এই কাবা না তাই সোনার আশপাশের লোকজন এর বিরুদ্ধে করেছেন কিন্তু তার শক্তি বেশি পুলিশ বাহিনী তার পক্ষে কথিত বিজিবি তার পক্ষে একটা কথা বললাম সেনাবাহিনী তার পক্ষে আপনার জন্ম যতই বেশি হোক না কেন কাজ হবে না ক্লাসিং চালিয়ে দিবে চালিয়ে দিবে আপনি কি করবেন আপনি শুধু হইচ অমুক গেল কই তাই না কিন্তু তার সাথে ওইটা লাস্ট পরে থাকে বলে আমি একটা একটাও মারিনি ঠিক কিন্তু রব আছেন কে আছেন বলেন আল্লাহ আছেন সবচেয়ে বড় শক্তিশালী আবরাহা কে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ ধ্বংস করেছেন শুনেছেন আরো শুনবেন এই আবরাহা এবারে শুনেন বলছেন ফা আকামু ফা রানা দিবে অভিযান চালাবে আর ওখানে গিয়ে এক একটা পাথর তুলে তুলে তুলে তুলে ওকে ধ্বংস করে দিবে কাহাকে قلت وذكر مقاتل بن سليمان ان فتيه من قريش دخلوها واججوا فيها نارا وكان يوما شديد الريح فاحترقت وسقطت الى الارض فسار ابره فسار أبرهة في جيش كثيف عرمرم واستصحب فيلا عظيما او فيلا عظيما কিছু সংখ্যক জওয়ান ওই গড়ে ঢুকে তারা ঘরের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে আর ওই দিন প্রবল বাতাস চলছিল যার ফলে ওই গড়ে একদম জলে ছাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাটির সাথে নিষ্পেষিত মাটিতে পড়ে গেছে যখন এই অবস্থা দেখলো সাধারণ লোকজন মানছে না তাহলে কি করতে হবে ওই যে ব্যায় যে ঘর রয়েছে সেই ঘরকে আমাকে ধ্বংস করতে হবে কারণ যার মন আল্লাহ পাল্টে দেয় যাকে আল্লাহ গুমরাহ করে দেয় ও হেদায়ত পাওয়ার মত না হেদায়ত পাওয়ার মত না তার উচিত ছিল এই সব জনগণ যেহেতু আমার বিরোধী তাহলে আমি এরকম করার কি ফায়দা হার্লে তোমাদের কথা তোমাদের তোমাদের ঘরকে তোমরাই মানো তাই না কিন্তু মানবে না দেখেন না আমাদের ফেরাওয়ার কি অবস্থা হ্যাঁ কোন ফেরাউন কম না আগের ফেরও কম ছিল না বর্তমান আমরা কোন ফেরাউনের সাথেই না ইনশাল কথা হচ্ছেন আমি আর আমার মতো যারা বিশ্বাস করে আমরা কোন ফেরাউনের সাথেই না হয়তো এই ফেরাউন থেকে ওই ফেরাও বড় এরকম হতে পারে কিন্তু কেউ খুশি হবে না এক ফের কথা বললেন তো হ্যাঁ আমার একটা ভালো না হয়তো এক থেকে এইটা হয় সব কাফির সমান সব কভীর কিন্তু সব কাফির সমান হয় না একটা আছে এরকম ভিজা আরেকটা একটা দুশ্মন মুসলমানদেরকে কাটে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুনটা সমান সমান না বেশ আছে কিন্তু কালকে আমাদের দিন সবাই কোথায় যাবে জাহান নামে যাবে আজাব ওই রকম হবে কিন্তু থাকবে কোথায় সবাই জাহান নামে তাই কোনো ফিরাও পক্ষে আমার নাই ইনশাআল্লাহ তাই তোমাদের তোমাদেরকে খুশি হওয়ার কিছু না এইটাও বিরাও আগেরটাও ফির কি না করেছে ওলামাদের সাথে যদিও তারা বলছেন অনেক ওলামা ঠেকা করে আমরা আছি কিন্তু বাস্তবে একটু খেয়াল করি কম করেনি ওই ফেরাউন তুমি এইসব ফেরাউনদের অনুষ্ঠিত করো তুমি হেফাজত করো বলছেন আবরহা দুর্ভেদ্য সর্ণবাহিনী নিয়ে মক্কার অভিমুকে রওানা রওানা হলো তার সাথে বিশাল আকারের বিরাট আকারের একটা হাতি যার নাম হচ্ছে মাহমুদ তাকে তারা বলে কি মক্কায় যাওয়ার আগেভাগেই তাকে বাধা দেওয়া উচিত তার পথ করে দেওয়া উচিত ওই সময় জুন এক ব্যক্তি তার সম্প্রদায় নিয়ে তার বিরুদ্ধে লড়াই করল কিন্তু না ওই লোকটি তার গুতরের লোকজনকে নিয়ে প্রায় দু মাস যাবত তার সাথে লড়াই করেছে কিন্তু পরে আব্রাহা তাদেরকেও আব্রাহা পরাজিত করেছে বন্দি করে তার সাথে নিয়ে গেছে ওয়াহাম্মা আর মনে করলো ওকে হত্যা করে দিব কিন্তু পরে সে মনে করলো ওকে হত্যা না করাটাই ভালো তাই তাকে হত্যা না করে তার সাথে নিয়ে গেছে কেন নিয়ে গেল যেন তাকে রেখেছি এমনি ভাবে যখন আসলো তখন ওই সময় তের লোকজন তার সাথে কম্প্রোমাইজ করলো কি করবো কিউ পারছে না তো বিশাল শক্তি ওই সময় কেউ পারবে না বলছেন শেষ পর্যায়ে যখন আবাহা আসলো তার স্থান তার নাম হচ্ছে মোঘাম্ম ওখানে আসার পর ওখানে অবতরণ করলো ওখানে যখন নামলো। অবস্থান নিল তার সৈন্যরা মক্কাবাসীর উঠের উপর আক্রমণ করল তখন মক্কাবাসীর উঠ তারা ছিনিয়ে আনলো ওই আবরাহার সৈন্যদল কারণ মক্কাবাসী শক্তি নাই আপনারা দেখবেন তাদের শক্তি নাই এমন শক্তি নাই যে আব্রাহাকে আব্রাহার বিরুদ্ধে তারা অভিযান চালাবেন বা যুদ্ধ করবেন কার হেফাজত করার মতো মক্কার হেফাজত করার মতো শক্তি তাদের নেই তাই কি করবে তারা হ্যাঁ তাদের বাড়ির কাছে এসেছে যদি এরকম শক্তি হতো বা সাহস হতো তাদের তাহলে এক হাজার কিলোমিটার দূরে ওহানে তোমরা রুকে দাও ঠিক না কাছে আসবে কোন কিন্তু শক্তি নাই বিদায় পারেনি এসেছে মগাম্মে মক্কাবাসী যারা ওদের উঠ উঠের পালকে পাল ছিনিয়ে নিয়ে এসছে এই উঠের মধ্যে দুই ছিল আব্দুল মুতিবর আর এই আব্দুল মুতিব হচ্ছেন আল্লাহ রসুন ইসলামের দাদা শরীফের সময় এক ব্যক্তি পাঠাল মক্কা বলল তুমি কোরআসের সবচেয়ে বেশি মর্যাদাশীল যে ব্যক্তি তাকে তুমি এখানে নিয়ে আসো আর তাদেরকে তুমি জানিয়ে দিবে তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাবো কিরকম শক্তি দেখেন তো মানুষের জান মাল মুসলমান হিসাবে নিজের জান থেকে আরো বেশি কতকার আল্লা ঘরে ঠিক না ব্যায় সন্দেহ আছে আব্দুল মুত আবদুল মুিফ কে দেখে সে তার সম্মান করল আর সে যে কার্পেট এর উপর বিছানা বা চাদরের উপর বসা ছিল ওই জায়গায় তাকে বসালো আবরাহা আব্দুল তার অনুবাদকের মাধ্যমে তাকে বলল আপনার কি প্রয়োজন আছে বলেন কোন বিশেষ কিছু আছে বলেন আবরাহ তখন বললেন হাজি আলীকু আমার প্রয়োজন হল উঠ তারা ছিনিয়ে নিয়ে নিয়ে এসছে তো আমার প্রয়োজন হচ্ছে আমার উঠগুলির জন্য তারা ফিরিয়ে দে। বা আপনি যেন আপনি রাজা আপনি ফিরিয়ে দিন এটা হচ্ছে আমার প্রয়োজন হা বললো তোমার কথা শুনে আমার আজীব লাগছে তোমার কথা আমার কাছে কিরকম লাগছে জানি তুমি আমার সাথে তোমার দুইশো উঠ সম্পর্কে কথা বলো অথচ তুমি তোমার সেই ঘর সম্পর্কে কথা বলছো না যেটি হচ্ছে তোমাদের দিন তোমাদের বাবদাদের দিন কে সামনে রেখে যে ঘর ছিল ওই ঘরকে আমি ধ্বংস করার জন্য আসছি তুমি কিন্তু কিছু বলছো না বুঝো কি বলছেন উঠগুলি দিয়ে দাও আব্দুল আব্দুল মু বললেন ইনি আনা রাবুল ইবিলি ও ইন আলিল আমি হচ্ছি উঠের মালিক আর ঘরের মালিক আমি না ঘরের মালিক আছেন একজন তিনি কি এই ঘরের এক রব আছেন যিনি এই ঘরের হেফাজত করবেন বলেন সুবাহ মুসলমানের ইমাম আব্দুল মুতলিব কিন্তু মুশরিক বুঝছেন আব্দুল মুতিব কি মুশরিক কিন্তু তিনি মানতেন উপরওয়ালা এক একজন আর কথা কালকে বলেছি বাংলাদেশের কত মুসলিম মুশিক মানে উপরে আল্লাহ এক মানে না বলছে কিন্তু ইবাদত করছে আল্লাহ ছাড়া অন্যের তাহলে এদের মাঝে আর আব্দুল মুতালিবের মাঝে পার্থক্য কি আব্দুল মুতিব মেনেছেন এখানে বলছেন তুমি আমার উঠগুলি আবার ফিরিয়ে দোষ বললেন অর্থাৎ তোমার যে রব তুমি বলছ আমার অভিযান থেকে এই ঘরের হেফাজত সে করতে পারবে না আবরাহ বললি বলছেন যাও তুমি জানে আল্লাহ ওই জানে ব্যাপার আমার কাছে না তোমার ব্যাপার ও আর ও বলতে গে আল্লাহ তোমাকে তোমার থেকে প্রতিশোধ নেবে হাল্লি সুবাহ আল্লাহ এরপরে আবরাহ আবদুল মুফকে তার উটগুলি দিয়ে দিল জল কেদ হুম ফি তিল তিল আলমীয় জাল কৈদ উমফি তবলিল এই হস্তি বাহিনীর ষড়যন্ত্র আমি কি ব্যর্থ করিনি ওদের চক্রান্ত আমি কি নিষ্ফল করিনি আলমিয়া জাল কৈদ উম ফি তবলিল কিরকম দেখেছেন আবদুল তার উটগুলি নিয়ে তিনি চলে এসছেন এসে প্রায় লোকজনকে বললেন তোমরা মক্কার আসপাশ থেকে চলে যাও পাহাড়ের সিংহুলিতে সিংহ গুলিতে গিয়ে তোমরা আশ্রয় গ্রহণ করো আর উপর থেকে দেহ ওরা কি করছে কি না সুবহান হেফাজত করবে তোমরা এখানে থাকো না হাল্লিফো তারপরে আব্দুল মুখে কিছু লুক ছিলেন তিনি বলছেন কোন চিন্তা নেই মানুষ তার বাড়ির হেফাজত করে অর তুমি তোমার বাড়ির হেফাজত করো লা হেফাজত করে করে কিনা এমনকি নবী করিম সালাম বলেছেন কেউ যদি তার মালের জন্য তার জানের জন্য তার বাড়ির জন্য মারা যায় তাহলে সে হচ্ছে শহীদ তার জানমাল মাল রক্তার জন্য কেউ যদি মারা যায় সে কি শহীদ আপনার কাছে হঠাৎ করে ডাকাত বলেন দেবো না পিস্তুল দিয়ে গুলি করে দিল মোহাম্মদ রসুল্লাহ তুমি কি হয়ে গেছো শহীদ বলি আলহামদুলিল্লাহ কোন অবস্থা অনেক মানুষ এরকম মারা যায় বাংলাদেশে মারা যায় কিনা চুর ডাকাতের আমল বুঝতে পারছেন তো এক জামানা অনেক আগে ছিল এখন আবার শুরু হয়ে গেছে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের দেশের মুসলমানদের দেশের অবস্থান গের মুসলিম যারা রয়েছে আল্লাহ সবার জানমালের হেফাজত করো বিশেষ করে মুসলমানদের হেফাজত করো আর এইসব জালিমদের তুমি পাকড়াও করো আল্লাহ জালিমদের পাকড়াও করো ফের সব ফিরাউনি শক্তিদেরকে পাকড়াও করো এবারে আসেন তিনি বললেন ওদের ক্রোশ আজকে ওদের কৌশল তোমার কৌশলের আগে চলতে পারে না ওই আল্লাহ বললেন এবারে আবরাহা তার হাতিকে মক্কার দিকে আবরাহা তার হাতির মুখ করে দিয়েছে সামনে যাওয়ার জন্য ওই জায়গায় আগে যে নুফাইল বিল হাবি ওকে রাস্তা দেখাবার জন্য নিয়ে এসেছিল হ্যাঁ ওকে maaf করে দিরো ওকে কি হত্যা করো না উনি তো তার সাথেই বলেন ওই নুফাইল বিন হাবিব hatta qama ila বলছেন তুমি এখানে বসে পড়ো আর যে হারাম আল্লাহর দেশে এসে গেছ আল্লাহর হারাম রাখছে যেখানে কুকাজ করা হারাম বলে হারামে তুমি এসেছ তুমি ফিরে যাও তারপরে বলছেন তারপরে তার কান দিলেন তখন নাকি ওই পাহাড়ে এসে লোকজন যেখানে আশ্রয় নিয়েছেন ওখানে তাদের সাথে এসে সামিল হয়ে গেছেন এবারে পরিচালক যারা ওরা তাকে মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মক্কার দিকে সে এগিয়ে আসে না ওদিকে যায় না কিন্তু অন্য যেকোনো দিকে যদি তাকে মুখ করে দেওয়া হয় ওদিকে চলে যায় যখন এই হস্তি বাহিনীকে আবার দলকে ধ্বংস করার ইচ্ছা করলেন রব্বুল আলমীর উপর থেকে সমুদ্র থেকে পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাকি ওই কুত্তি আসছে সমুদ্র থেকে আর ওরা চিনে কোন জায়গায় যেতে হবে কারণ ওরা আল্লাহর পক্ষ থেকে বহি প্রাপ্ত আল্লাহ অর্ডার দিয়েছেন তোমরা ওখানে যাও আর সৈন্যবাহিনী কোনটা তাও জানে আল্লাহর পক্ষ যে দুশ্মন তাকেই চিনে ওর উপর আক্রমণ করার জন্য আর যারা আল্লাহর বন্ধু ওদেরকে মারবে না তোমাকে আলহামদুলিল্লাহ সাহায্য করবে সুবাহ বলছেন ওইযি গুলিরা তারা তিনটি পাথর নিয়েছে একটি চঞ্চুতে বলছেন ফাজ আলাহ ওহী তারা সারি সারি হয়ে দাঁড়িয়ে গেছে নিয়মতান্ত্রিক বুঝা যাচ্ছে প্রত্যেকটা সৈনিকের উপরে এক একটা বুঝতে পেরেছেন কেদা এই টেকনিক কেছে গেল যুদ্ধের কিন্তু বাকি না হ্যাঁ হচ্ছে বাহিনী। সেনাবাহিনী তোমার সেনাবাহিনী কই যাবে যদি আল্লাহ সেনাবাহিনী পাঠিয়ে দেয়। কিন্তু কোথাও হলো আমরা মুসলমান হচ্ছে দুর্বল ইমানি লাইন আমাদের ঠিক না আমলি লাইন ঠিক না যদি আমরা ওই রকম হতাম তাহলে যে রবুল্লা আলমিন আব্রাহাকে ধ্বংস করেছেন ধ্বংস করেছেন যদি আমাদের ইমান তাহলে এই জমানায় তো ওই আল্লাহ আছেন যে আল্লাহ কাবা শরীফের হেফাজতের জন্য আবাবির কে প্রেরণ করে আবরাহাকে ধ্বংস করেছেন ওই আল্লাহ তো এখনো আছেন আছেন কিনা যদি আমাদের ইমান মজবুত হতো আমি বলতে পারি আমাদের বাবরি মসজিদ ইন্ডিয়ার বাবরি মসজিদ কেউ আল্লাহ রেফাজত করতেন নাম হচ্ছে মুসলমান কিন্তু কাজ হচ্ছে নাম হচ্ছে হচ্ছে মুসলমান কাজ আল্লাহর নাফরমানের আর দাবি করো কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না রব বলেছেন যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা বিজয়ী হবে আমাদেরকে দেখা উচিত আমাদের আমাদের মধ্যে ইমারি শক্তি কতটুকু আছে জোয়া খেলে তাস খেলে পাতা খেলে সুদ খায় ঘুষ খায় আবার দাবি করে আমি এক নম্বর মুসলমান এই অবস্থায় আল্লাহর সাহায্য কিরকম আসতে পারে মুসলমান যদি মুসলমান হয় আল্লা হেফাজত করবে ইন ইনশা আল্লাহনা আচ্ছা বলছেন উপরে এসে সারি সারি হয়ে তারা এরকম দাঁড়িয়ে গেছে উপর থেকে ছাড়ে বলছেন যার মাথায় এই পাথর পড়ত মাথার ভিতরে ঢুকে একদম পাইপতে বের হয়ে যেত এক যদি শরীরের কোন জায়গায় পড়ে তাহলে একদিক থেকে ইয়ে হয় অন্য জায়গায় পড়ে যেত মানে বের হয়ে যেত এরকম করে রব্বুল আলমিন এদেরকে ধ্বংস করে দিলেন সুবাহ বলছেন হু তালে বু এশলু বোলাই সাল গালিব তুমি পালিয়ে যাবে কোথায় কারণ তোমার অনুসন্ধানে আছেন স্বয়ং সবুল ইহ সত্যিকার আমরা বলি কোন আল্লা সবথানকেই আল্লাহ পরাজিত করবেন হয়তো আল্লাহ পরীক্ষা করছেন মুসলমানকে টন আমরা যখন কিনি বাংলাদেশের মানুষ মাটির হাড়ি মাটির পাতিল কিনে কিনা চিনেন আমরা চিনে নাই আচ্ছা আমার থেকে আরো বেশি চিনার কথা তবু আমি মাঝে মধ্যে দেখিত আগে দেখতাম এখন তো দেখি নিতাম মানুষের পাতিল কিনে এরকম কি রকম আওয়াজ দিদি টন্টন হয় মনতাস ঠিক না আবার যে একটু ফাটা ফাটা গর্ব আছে সত্য হ্যাঁ আল্লাহ একটু টন্টন করে দেখে পরীক্ষা করে আলিফলাম লোকজন কি মনে করে তারা বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না পরীক্ষা পর্যন্ত পরীক্ষা চলবেই চলবে কিন্তু আমাদের কি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কত সম্মুখীন হয়েছেন আমি কাম আলী সালাম কত বিপদের সম্মুখীন হয়েছেন আমাদের পূর্বেকার লোকজন মুসলমান কোন এমন কি কোন কোন নবীকে এরকম করা হয়েছে যে করার দিয়ে তার শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে নিয়ন্ত্রিত বাড়িতে থাকবো গাড়িতে থাকবো সুন্দর সুন্দর নারী নিয়ে ঘরে বসে থাকবো আর লড়াই বসাত বলতে পরীক্ষা পরীক্ষা বলতে কিছুই নেই তাই না কেউ যদি আপনাকে ঠাট্টা বিদুর আপনাকে ঠাট্টা করে যে আল্লা ঘরে এসে মসজিদে এসে মানুষ আল্লাহর নাম নিবে আল্লাহর ঘরে এসে সোনা তাই করবে আল্লা ঘরে এসে কোরআন করবে আল্লাহ টাকা কামাই করার জন্য পয়সা কামাই করার জন্য না দিন শোনার জন্য দিনে আলোচনা শুনার জন্য দিন শিখার জন্য কোরআন শেখার জন্য ও আসতে পারছে না কিন্তু এদেরকে আসার পথে বাদা প্রদান করবে এই সব বাধা উপেক্ষা করে নিজে আসবেন আরো লোকজন নিয়ে আসবেন বলুন ইনশাআল্লাহ সবাই একমত করবেন সবসময় চেষ্টা করবেন মানুষ যেন বেশি হয় কম বেশ হয় কিন্তু আমার টার্গেট থাকবে যেন মানুষ কমে না মানুষ যেন আরো বাড়ে আরো বাড়ে বলো ইনশাআল্লাহ পথের পথের প্রতীক লোকজনের সংখ্যা যেন আরো বাড়ে বেদাতের পথ আমরা রুদ্ধ করে দিব শির্কের পথ আমরা এরকম যদি হয় আমরা আমাদের যদি আকিতা বিশ্বাস এরকম থাকে তাহলে ইনশ আমরা এরকম নবীর সুনতের ঝান্ডা বুলন্দ হয়েছে বলে আমরা একদিন দেখতে পাব তাই আমরা বলি যারা পৃথিবীর বুকে হকের ঝান্ডা বুলন্দ করার জন্য ঝন্ডা বুলন করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা করছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে এবং আমাদের সকলকে হকের প্রতিপরে বলে দিই সংক্ষিপ্ত আল্লাহ এদেরকে পাকড়াও করলেন সব তংশ কিন্তু আব্রাহ বলছেন بل منهم من من هلك سريعا ومنهم من جعل يتساقط لحمه عضوا عضوا وهم هاربون نعوذ بالله من ذلك فلما بعث الله محمدا صلى الله عليه وسلم كان فيما يعد يعد به على قريش من نعم نعمته عليهم ما رد عنهم من امر الحبشه বলছেন ওই সময় ওই সময় সবাই কিন্তু ধ্বংস হয়নি কিছু মানুষ ওই জায়গায় ধ্বংস হয়েছে মারা গেছে আর কিছু মানুষ পালিয়ে গেছে কিন্তু কিরকম বলছেন শরীরের শরীরের ঘুষ্ট মাংসপিণ্ড একের পর এক করে খণ্ড খণ্ড হয়ে পড়ে গেছে নবাহ এরকম করে কিছু লোক রাস্তায় গেছে হা ওখানে সোনায় পৌঁছেছে সোনায় পৌঁছার পরে সে বৃত্তান্ত বলেছে ভালো করে লোকজনকে বলল এরকম এরকম ব্যাপার তারপর সে মারা গেছে বলিস আল্লাহ দেখিয়ে দিলেন সে এমনি মারা যাবে না ওদেরকে সতর্ক করে করবে তারপর বলবে আর বুঝো না আর বলো না কি হলো কেন যে এইরকম করলাম হায় রে আকেপ আউ্লা শেখান তাই আমি বলি যারা আল্লাহর দুঃশন তোমরা সতর্ক হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে ধ্বংস আর আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব নাজিল হওয়ার পূর্বে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করবে মাফ করবে না। রহিম হে নবী মোহাম্মদ ইসলাম আপনি আমার পক্ষ থেকে কি বলে দেন হে আমার ঐশভ বান্দাগন যারা নিজেরা নিজেদের উপর জুলন করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কারণ আল্লাহ হচ্ছেন গফুর রাহিম আল্লাহ মানুষের সমস্ত গুণা মাফ করে দেয় মুহূর্তের ভিতরে বলি সুবাহ আল্লাহ অতএব আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় আমি বলি ওই সব জালিমদেরকে যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো نام, نام فیلے مسلمان এই জন্য কবি বলেছিলেন ও আল্লাহ আমার কাছে ও আল্লাহ আমার কাছে তোমার রহমতের আশা আছে কি আছে আমাদের আল্লাহ রহমতের আশা আমাদের মধ্যে থেকে সবার মধ্যে কমি আছে ত্রুটি আছে একটা জিনিস আছে ওইটা কোনটা ও আল্লাহ আমার কাছে বেশ কিছু নাই বেশ ইবাদত নাই বেশ ইমান নাই বেশ আমল নাই বেশ নাই, নাই, বেশ কিন্তু আল্লাহ একটা জিনিস আছে আমার কাছে আছে যেহেতু তুমি নিজেই বলেছো তুমের রহমত অতএব আমরা নিজেরা আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হই আল্লাহ ইনশাল্লাহ ওই সব জালিমদেরকে পাকড়াও করবেই করবে ইনশাল তাই এরপরে আল্লাহ কি বলেছেন বললেন এটাই সত্যি হবে কারণ এটা হচ্ছে তার ব্যাখ্যার স্বরূপ বলছেন আমি তাদের উপর ফাঁকি প্রায়ন করেছিলাম তাই আবাবিল অনেকে মনে করেন আবাবিল ফাঁকির নাম আসলে ফাঁকির নাম না আবাবিল অর্থ কি বললাম আল্লাহর সৈনিক আল্লাহর সৈনিক পাখি আল্লাহ প্রেরণ করেছেন ওইসব আব্রাহাদেরকে ধ্বংস করার জন্য তাই পাখির নাম উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য কি আল্লাহর সৈনিক তাই আল্লাহ তার সৈনিককে পাঠিয়েছেন আর এদেরকে ধ্বংস করে দিয়েছেন বলছেন তারপরে কি আর আল্লাহ রব আলমিন তাদেরকে বক্তৃত মতো করে দিয়েছেন বলিস ভা তাই আল্লাহ যা চায় তাই করতে পারে আমাদের বিশ্বাস যেন থাকে আল্লাহর জাতের উপর আল্লাহ তুমি আমাদেরকে এই ঘটনাকে সামনে রেখে শিক্ষা লাভ করার দান। নাস্তিকদেরকে শিক্ষা লাভ করার তিক দাও লাভ করার দাও। আল্লাহ মুসলমান বুঝে না বুঝে নাস্তিকদের সাথে রয়েছে আল্লাহ ওদেরকে হকের পথে আসার তৌফিক দাও মুসলমানদেরকে সিরিক বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও যেসব মুসলমান বুঝে না কিন্তু শিরিক করে বাবাকে ছাড়ে না কে ছাড়ে না পীরকে ছাড়ে না এদেরকে হক বুঝে শিরিক একত্ববাদী বন্দা তুমি এদেরকে হক বুঝে শিরিক বেদা পুরিতা হওয়ার তোফিক দাও আল্লাহ তুমি তোফিক দাও রা আতিনা হাসন ও ফিল্লা মোহাম্মদ وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين